আলহামদুলিল্লাহ ওকফাআল নজীন আজুবাহী বসমি রহমা শমসি হাহা ওল কমারি তালহা ও নাহি ইহা ওদা ইবমা ভনা হামা পাহা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 আতা তমালি তৈবতন সদকুল করিম যে বিষয়টি নিয়ে আলোচনা করার নিয়ত বিষয়টি খুব ভারী একটি বিষয় নফস। আত্মার পরিশুদ্ধি শব্দটা খুব ছোট কিন্তু তার ভিতরে তার অবস্থা এবং ভাব বিশাল আল্লাহ রব্বুল আলমিন মানুষকে বানিয়েছেন তার এবাদতের জন্য আল্লাহ পাকের এবাদতের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা जे शेट होलो जे से हल नफ्स स्वयं इबलिस सब नष्टर गुरु तांस कर विपदे फेल से तर नफ्स और से नफ्स प्रत्येक भरे आवर कू वासना विद्यमान तब यफ्स এটা তার বিশেষ পরিচর্যার মাধ্যমে সে বিভিন্ন উন্নতে উন্নত গুণের অধিকারী হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিনের হেকমত আল্লাহ রব্বুল আলমিন তার সৃষ্টিতে যাকে যেভাবে বানানোর যাকে যে গুণাগুণ দেওয়ার সেই গুণাগুণ দিয়েছেন নফসের মধ্যে যেমন তার অনিষ্ঠের অকল্যাণের গুণ রাখা আছে এমনিভাবে তার উন্নতির এবং আল্লাহর নৈকট্য লাভের গুণও তার মধ্যে রাখা আছে আল্লাহ রব্বুল আলমিন এগারোটা বস্তুর কসম খেয়েছেন তারপরে বলতেছেন যে নফসের মধ্যে আল্লাহ পাক তার মধ্যে রেখে দিয়েছেন আল্লাহ মাহা ফুজুরহা তকওয়া তার অবাধ্যতার এবং ক্ষুদাভীরতার যোগ্যতা তার ভিতরে ঢেলে দিয়েছেন এই উভয় যোগ্যতা नक्सर मध्य विद्यमान और योग्यतार कारण से एकदि शयतान चे काफे मुशरेक जंतु जानवर कुकुरड़ाल शुकर एर चेय निकृष्ट आनदि से उन्नतिर शीर्षे पचते पचते फेरेश तौर जाए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 शक्तिशाली है आभिन्न धरण अनुपयुक्त खबर अनुपुक्त अवस्था ग्रहण के कारण से क्षतिग्रस्त है शरत नष्ट हो जाए ठीक मानुर आत्मा एषय आर द्वारा से परिचर् प किस विषय आ क्षतिग्रस्त है तो सेचर्या पे विषयगुलो दिए মানুষের দেহের জন্য দুনিয়ার মধ্যে চিকিৎসক থাকে ডাক্তার থাকে অসুস্থ যদি হয়ে যায় কেহ ডাক্তারে শরণাপন্ন হয় ওষুধ সেবন করে আল্লাহ পাক আরোগ্য দান করেন ঠিক রুহ এটাও অসুস্থ হয়ে যায় নফস এটাও অসুস্থ হয়ে যায় তার জন্য চিকিৎসা আছে সেই চিকিৎসাটা কি আল্লাহ রব্বুল আলামিন রুহের নফসের চিকিৎসার জন্য সালাম দেখে পাঠিয়েছেন কুরান করিমে এর করেন যে আল্লাহ পাক যিনি এই অশিক্ষিতদের মাঝে তার এক রসুল প্রেরণ করেছেন যিনি তাদেরকে আল্লাহ পাকের আয়াত তিলওয়াত করে শোনান এবং তাদের পরিশুদ্ধ করেন পুরাণে করিমের জায়গায় জায়গায় এই বিষয়টা রসুল সাল্লাহ আলহিসাল্লামের শান এবং রসুল সাল্লা ইসলামের মিশন বাস্তবায়নের জন্য রসুলের কাজ হিসাবে উল্লেখ করা হয়েছে বিশেষভাবে রসুল সাল্লহি আসাল্লাম আরবের সেই মূর্খ সমাজটাকে সেই মূর্খ জাতিটাকে সেই জাহিলিয়টাকে পরিবর্তন করছেন যেই কাজগুলোর মাধ্যমে সেই কাজগুলোর একটা হল তাজকিয়া আল্লাহ পাকের আয়াত তাদেরকে শুনিয়েছেন তাদেরকে আল্লাহ পাকের আয়াতের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন কোরানে করিমের তিলাওয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন এমন কিছু তাসির রাখছেন যার দ্বারা দিলের জং এবং ময়লা পরিষ্কার হয় রসুল সাল্লিয়াসাল্লাম যেই প্রক্রিয়ায় সেই মূর্খ সমাজটাকে পরিবর্তন করছেন এর একটা বড় কাজ ছিল যে কোরানে করিমের তিলাওয়াত এর মাধ্যমে তাদের অন্তরকে পরিশুদ্ধ করেছেন ওয়াই আল্লি মহমুল কিতাব কোরআনের তিলাওয়াতের মাধ্যমে দিল পরিশুদ্ধ করেছেন তারপরে কোরআনের বিষয়গুলো শরিয়তের বিধানগুলো তাদেরকে দান করেছেন এইগুলো শিখিয়েছেন যে এই কোরআনে কারিমের মধ্যে আল্লাপাক তোমাদেরকে কি নির্দেশ দিয়েছেন কি বিষয় নিষেধ করেছেন এই নিষিদ্ধ বিষয়গুলি হলো তোমাদের জন্য অকল্যাণকর ধ্বংসাত্মক আর এই নির্দেশিত বিষয়গুলি হল তোমাদের উন্নতির জন্য ব্যবস্থা ওয়াল शुद्ध विषयगुलू जानिए इटना हेकमाषयगर परल की हकुमगुलू की पालन एट रसल देखिए गेसम अर्थ की हेकमतर अर्थ हम साधारण मन करी कि कौशल ठीक है साधारण अर्थ हेकमत कौशल आसने हेकमतर अर्थ हल हुकुम पालन विशेष पद्धति एकमत अर्थ की हुकुम पालन विशेष पद्धति हकुम पालन जत पद्धति आर मध्य सबसे उत्कृष्ट पद्धति कार पद्धति रसुल सल्लाह आलिलम आल्ला पकर हुकुम गलो पालन करार सब चे उत्कृष्ट वास्तवसम्मत कार्यकरी पदति कार पद्धति रसुल सल्लाह आलिम पद्धति रसू सल्लाम सुन्नत के हेकमत बला है रसूल सुन्नत के की बला है अनेक मुफा सर हेकमतर व्याख्या करब्द सुन्नत बोले कारण आल्ला पुकुम पालन करार वास्तवसम्मत कार्यकी व्यवस्था पदति हल रसल सल्लाम जैसे कर मानुषे आत्मा के परिशु कब चे बारसूल सल्लाह जिन वही जाहिली समाज पर सोनी समाज बनिया जा उटे पानी खावा कयसर युद्ध करसे एक सौ चार बच्चर हार्बे फुज्जार कयस युद्ध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 তখন তার তাছা তো বা ইশারা করতেছে যে ওই ব্যক্তিকে পানি দাও সেই ব্যক্তির কাছে পানি নিয়ে যাওয়া হয়েছে এমনই মুহূর্তে আরেকজন পানি পানি করে চিৎকার করে উঠছে এই দ্বিতীয় ব্যক্তিও ইশারা করে দিয়েছে যে আমার কাছে না ওই ওর কাছে পানি দাও তৃতীয় জনের কাছে পানি নিতে নিতে তৃতীয় জন শহীদ হয়ে গেছে ফিরে দ্বিতীয় জনের কাছে এসে দেখে তিনিও দুনিয়ার পানি থেকে মুক্ত হয়ে গেছে চাচা তো ভাইয়ের কাছে ফিরে আসে দেখে তিনিও দুনিয়া থেকে চলে গেছেন মৃত্যুর সময় পানির তৃষ্ণা এমন পর্যায়ে পৌঁছে সাগর পরিমাণ পানির যদি পান করাইয়া দেওয়া হয় তারপরও পানি এই পানিতে তৃষ্ণা মিটবে না সেই অবস্থাটায় হুমূর্ষ অবস্থায় নিজে পান করে আরেকজনকে দিয়ে দেওয়া এটা কোন পর্যায়ের উন্নতি হলে হইতে পারে যারা উটের পানি খাওয়ানো নিয়া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 একটা বিশেষ আমল ছিল যে তারা কোরআনে করিমের তিলাওয়াত করতেন এখন আমাদের মধ্যে এই কোরআনে করিমের তিলাওয়াতটাই দুর্লভ হয়ে যাচ্ছে আমরাও ছোট সমাধি মুরব্বীদেরকে যে সকালে ফজরের পরে চাষা বা অন্যান্য কাজে তারা রত বিভিন্ন পেশায় লিপ্ত কিন্তু ফজরের পরে কি করতেন পোরানিকিমের তিলাওয়াত করতেন কিছুক্ষণ তেলাওয়াত করে তারপরে হালকা ফালকা নাস্তা করে তারপরে বিভিন্ন কাজে বের হইতেন এখন কয়টা পরিবারের মধ্যে পোরানিকারিমের তেলাওয়াত পাওয়া যায় ঘরের মধ্যে ঘরের মধ্যে বিভিন্ন ধরনের অনেক আনন্দ ফুর্তির অনেক ধরনের হাসি কৌতুক অনেক কিছু থাকে কিন্তু তিলাওয়াত কতক্ষণ থাকে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 রসুল করিম সাল্লাম সেই জাহিলি যুগ এই অনাবাদ সমাজটাকে আবাদ করেছেন কি করে তিলাওয়াতের মাধ্যমে তাদেরকে পরিশুদ্ধ করেছেন এই পরিশুদ্ধের পরিচর্যার এই স্তরগুলি কি ছিল পরবর্তী স্তর ছিল ওই আল্লি মোহমুল কিতাব আল্লাহর কিতাবের বিধানগুলো তাদেরকে কি করছে জানিয়েছেন আল্লাহ পাক কোরানে কারিমে নিজের সন্তুষ্টির বিষয়গুলোও বলে দিয়েছেন অসন্তুষ্টির বিষয়গুলোও কি করছেন বলে দিয়েছেন আল্লাহ পাকের সন্তুষ্টির বিষয়গুলো হলো মানুষের নফস, রূহ আত্মার জন্য এগুলি হলো খোরাক খাবার এইগুলো যে যত বেশি উন্নত আদায় করতে পারবে সে তত বেশি শক্তিশালী হবে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন কিসের জন্য ইবাদতের জন্য ইবাদত কিসের কিসের নাম ইবাদত হল দুইটা বস্তুর নাম একটা হল পাকের আজমত বরত্বর হিসাবে আল্লাপকে মহব্বত করা আল্লাপাকের বরত্ব উপলব্ধি করে তাকে মহব্বত করা আরেকটা হলো নিজের তুচ্ছতা নিজের হীনতা এবং নিজের দীনতাকে উপলব্ধি করা এই দুইটা বিষয়ের নাম এবাদত এবাদতের সবচেয়ে উৎকৃষ্ট প্রকাশ হলো মানুষের নামাজেরত অবস্থায় সজদার মধ্যে गजर सबसे उन्नत अंग जेटा ना माथा एटर मध्य ठेकया आल्लापा का स्वीकृति दीते मूल्य नहीं पायर माथा के मिले फिली तुम सामने हमारी नहीं दाम नहीं मैं इर चे बी बाह्यिक अवयवे निजे के अपदस्थ अब अवस्थाएं नेारो की नहीं जो हमें ना माथा इटा के ठेकई चिकस मध्य मटर मध्य বাদত হল আল্লাহ পাকের বরত্বের কারণে তার নিয়ামত কি পরিমাণ নিয়ামত পাকের আমাদের প্রতি সৃষ্টি থেকে নিয়ে সব কিছু কার দান আল্লাহ তা আল্লাহ দান এই দানের কারণে কেহ যদি কিছু দান করে তার কি হইতে হয় কৃতজ্ঞ হতে হয় আল্লাহ পাকের দান কি পরিমাণ ও ইং তা নিয়ে তো সোহা আল্লাহ পাকের নিয়ামত যদি গুনতে থাকা হয় গুণে শেষ করা যাবে না শেষ করা যাবে শেষ করা যাবে না কত প্রকারের নিয়ামতের মধ্যে আমরা আছি আমাদের চেয়ে কত ধরনের অসুবিধার মধ্যে কতজন পড়ে আসে আল্লাহাক ইচ্ছা করলে আমাকে কীটপতঙ্গ বানাতে পারতেন জন্তু জানোয়ার বানাতে পারতেন নিরীহ কোন ধরনের প্রাণী বানাতে পারতেন মানুষ বানিয়েছেন কাফের মুশেক বানাতে পারতেন মুসলমান বানিয়েছেন মুসলমানও আবার বদকার বেনামাজি এমন বানাইতে পারতেন এই যে অবস্থাটা কে দিলেন আমাকে নিজের কোন কৃতিত্ব এখানে আছে মুটেও না কারো কেহ নিজে দাবি করতে পারবে না যে এখানে আমার কোন কৃতিত্ব আছে মহজ আল্লাপের এহসান যখন আল্লাহের এই পরিমাণ এহসান এই পরিমাণ পাকের অনুদান তাহলে তার প্রতি কি পরিমান কৃতজ্ঞ হওয়া চে আল্লাপাকের এহসানের এই বদলা হল যে কৃতজ্ঞতার মাধ্যমে কৃতজ্ঞতা হবে কিভাবে অন্তরের দ্বারা আল্লাপের নিয়ামতকে স্বীকার করবে অন্তরের দ্বারা আল্লাহ পাকের নিয়ামতে স্বীকৃতি দিবে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়া এই নিয়ামতের প্রকাশ ঘটাবে মুখ দিয়া আল্লাহ পাকের নিয়ামতকে বলবে ও আম্মা বিনিয়ায় মাতি রব্বিকা হাত দিস আল্লাহ পাখির নিয়ামত তুমি এটা কি করো ঘোষণা দাও আল্লাহ পাকের নিয়ামত ছুপায়ও না তুমি যে তার নিয়ামত ভুগি এটা ঘোষণা দিয়া দাও जे जा हम जार नियम भोक करते आमी ताके मानी हमार रबार मालिकताम्र की मानी रब हिसाब जानी तरह और कारिक करा जे मुखे घोषणा दिवे क्या परिणत कर तुम्हार अंग प्रत्यंग दिया जान तुष्ट बाहि कोज ना तर नाराजिगर को कमार द्वारा ना प्रकाश पाए हल नियमत शुक्रिया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 যে যে কোনো বিপদে থাকক। সে যদি ভালো করে খেয়াল করে দেখা যাবে যে সে অবস্থা তার প্রতি আল্লাপাকের হাজারো নিয়ামত রয়ে গেছে সে অবস্থা তার প্রতি কি আছে হাজারো নিয়ামত আছে বাহ্যিকভাবে কিছু কিছু নিয়ামত থেকে বঞ্চিত হওয়াটা কি আমরা মনে করি কি বিপদ বিপদের সময় সবাই আলামত হইল যে সে তখন কি করবে সবর করবে সবর করবে সবরের অবস্থা কি যে দিল দিয়া সবর মানে আল্লাহ পাকের প্রতি সামান্যতম অসন্তষ্টির ভাব ভিতরে না আসা বাহ্যিকভাবে কোনো অস্থিরতা কোনো ধরনের হইহুল্লোর কোন ধরনের চিৎকার এটা না করা এমনিভাবে কাজের দ্বারা কোনো ধরনের সিরাফারা করা কোনো ধরনের কাউকে কষ্ট দেওয়া এরতে লিপ্ত না হওয়া এটা হল সবর দিল দেওয়া হয় মুখ দেওয়া হয় আবার কিসের দ্বারাও হয় কেউ মারা গেল তো দিলের দ্বারা আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয় নজবিল্লাহ মুখের দ্বারা কিভাবে অসন্তুষ্টি প্রকাশ করে মুখের দ্বারা অনেকে এমন কথা বলে ফেলে যে আল্লাপ তাকেই নেওয়ার জন্য পেয়েছে আর কাউকে পায়নি অনেকে মাথা চাপড়ায় চুল ছিঁড়ে কাপড় ছিঁড়ে এইগুলো হল বেসবরই তে সবর এটাও একটা সৌভাগ্যের বিষয় আর যদি কোনো গুণা হয়ে যায় তখন কি করা লিপ্ত হয়ে যাওয়া আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হওয়া যে নিয়ামত ভোগ করতেছি তার আর অবাদ্যত হয়ে গেল আমার দিল থেকেই অনুতপ্ত হওয়া যে আমি আমার বিশাল ক্ষতি করে ফেলেছি আমি আমাকে ধ্বংস করে ফেলেছি এই অনুতাপের কারণে মুখ দিয়া আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া হাদিসে রসদ আলি হাসাল্লাম ইস্তেফারের অনেকগুলো কি বাক্য বলে গেছেন সইদুল ইস্তেফার আব্দুকিং যায় আমি তোমার নিয়মত স্বীকৃতি দিতেছি তুমি আমাকে মাফ করে দাও তুমি সারা কেও মাফ করতে পারে না এখাতে এসে আসছে বন্দা যখন এই কথা বলে যে আমাকে মাফ করে দাও তুমি সারা কেউ মাফ করতে পারে না তখন আল্লাহ রব্বলামের কাছে বলে যেহু যে আমার বন্দা এই কথা জানে যে তার এমন এক রব যেই রব সারা কেউ গুনা মাফ করতে পারে না ইশাদু ফাকার তুলাহু সাক্ষী থাকো আমি তার জন্য কি করে দিয়েছি ক্ষমা করে দিয়েছি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 যে গুনাহের মধ্যে লিপ্ত ছিল সেই প্রকারের কোন নেক আমাদের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া গুণার থেকে সরে যাওয়া সেই প্রকারের এর পরিবর্তে কোন নেক আমাদের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া এটা হলো হল তবাতে এই গুণা হয়ে গেলে এই অবস্থা দিলের দ্বারা অনুতপ্ত হওয়া মুখের দ্বারা এস্তেক ফার উচ্চারণ করা এবং কাজে কাজের মাধ্যমেও এই গুণা থেকে মুক্ত হয়ে ভিন্ন পরিবেশে এসে যাওয়া নেকের পরিবেশের মধ্যে চলে আসা এই তিনটা কাজ যদি হয় তাহলে তার তবা হল এস্তে গফার হল শুধু মুখে আস্তেও ফেরল আস্তা ফিরল্লা পড়লো দিলেও কোনো অনুতাপ নাই কিন্তু কাজেও কাজ থেকেও ফিরে নাই হবে না তিনওটা বিষয় প্রয়োজন আল্লাহ রব্বুল আলামিন মানুষের দিলের ভিতরে অকল্যাণের যোগ্যতাও রাখছেন কল্যাণের যোগ্যতাও রাখছেন এখন শরীয়তের বিধানগুলো আল্লাহ রব্বুল্লাহ আলমিন দান করেছেন কিসের জন্য যে এই অকল্যাণের বিষয়গুলি থেকে সে বাঁচবে নিজের কল্যাণের বিষয়গুলি কি কি করবে গ্রহণ করবে কিভাবে করবে সেটা রসুল সাল্লাইসালাম কি করছেন দেখা গেছে। তো রসুল সাল্লাহ আলহাম সবচেয়ে বড় কি ছিলেন তাজ নফসের নক্সের কি ছিলেন চিকিৎসক ছিলেন তো রসুল সাল্ল আলহ্লামের বাতলানু পথ এটাই হল চিকিৎসার কি একমাত্র পথ বাজারে অনেক ধরনের কি থাকে ঔষধ থাকে ঔষধের গায়ে আবার তার গুণাগুণও লেখা থাকে ঔষধের প্যাকেটের গায়ে লেবেলে গুণাগুণ লেখা থাকে না এখন এই গুণাগুণ পরে পড়ে কে যদি কি শুরু করে দেয় চিকিৎসা শুরু করে দেয় বা উমুকে এটা দিয়া ভালো হয়েছে অমুকে সেটা দেওয়া ভালো হয়েছে এইভাবে যদি চিকিৎসা শুরু করে দেয় সে অসুস্থ থেকে ভালো হবে সুস্থ হবে না কোন ডাক্তারের পরামর্শ নিতে হবে ডাক্তারের পরামর্শ নিতে হবে এই ক্ষেত্রে সবচেয়ে প্রধান ডাক্তারকে রসুল সাল্লাহ আলাম এবং রসুল সাল্লাহ আলি ইসলাম যথেষ্ট পরিমাণে চিকিৎসা করে গেছেন না জান রসলসাম যেই চিকিৎসাটা করে গেছেন এই চিকিৎসা পদ্ধতিটা কিয়ামত পর্যন্তর জন্য প্রযোজ্য না কোনো নতুন সময় মনে আসবে যে সময় প্রযোজ্য হবে না কিয়ামত পর্যন্তর জন্য প্রযোজ্য তো রসুল সাল্লিহসালামের চিকিৎসা ব্যবস্থার মধ্যে সর্বপ্রথম চিকিৎসা কি ছিল মানুষের দিল থেকে কি করা গাইরুল্লাহকে বের করে দেওয়া গাইরুল্লাহকে কি করে দেওয়া বের করে দেওয়া আল্লাহ তীদ মানুষের দিলের সবচেয়ে বড় কি উপাদেয় খাবার আর শিরিক সবচেয়ে জঘন্য কি অসুখ জঘন্য রূপ হল্লা কা ইলা তজাক্কা ওয়াহ দিয়া কা ইলা রব্বিকা ফত मुसा आलम फेराउन के कि तुम कि आग्रह आमको एम विषय दीब जार द्वारा तुम तजा की पवित्र फेराउन के मुसालाम पवित्रतार दिखे आहवान करे दिए आल्लाबाधता से आल्लाह के मेने नवर माध्यमे पवित्र करते चेन सबचे बड़ अपवित्रता हल की शिक সবচেয়ে বড় অপবিত্রতা হল ফাজানিবুর রিজ সামিনাল কৌলাজ শিরিক থেকে মুক্তি এবং তও হেদ অর্জন এটা হইল সবচেয়ে বড় চিকিৎসার একটা অপরিহার্য উপসর্গ উপসর্গ অপরিহার্য ব্যবস্থা এছাড়া কারো চিকিৎসা হবেই না শিরিক থেকে মুক্ত হওয়া এবং কি করা তৌ হেদে বিশ্বাসী হওয়া সব রসুলদের দাওয়াত এটা ছিল্লি উন্মাতির রসুল্লাহ সব উন্মতের কাছে আমি কি পাঠিয়েছি রসুল পাঠিয়েছি যে এক আল্লাহারেবাদত করো আর তা কি করো বর্জন করো তো তাজকে নফসের জন্য নফসের পরি শুদ্ধির জন্য অপরিহার্য এবং প্রধান এবং প্রথম কি আবশ্যকীয় বস্তু হল তাও হেদ এবং কি করা শ্রীক পরিত্যাগ করা যে তাহতকে অস্বীকার করলো বিশ্বাস করলো দিসতাম সাকা সে শক্ত হাতল ধরল তাজকিয়াতের জন্য প্রথম ধাপ প্রথম শ্রী কি তাও হেদ অতপর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 কারণ নামাজ এটা আল্লাহর সাথে তার সম্পর্ক সে এখানেই যেহেতু ত্রুটি করতেছে তাহলে অন্য মানুষের ক্ষেত্রে সে ত্রুটি করতে কি কোনো পর্বা করবে কোনো দ্বিদা দ্বন্দ্বে পড়বে কোন বিব্রত হবে এই জন্য এটাই যদি কেহ নষ্ট করে দিতে ধরে তার উপর কোনো বিশ্বাস নাই বে নামাজে কোনো বিশ্বাস করা যায় না আর যদি সঠিকভাবে কেহ নামাজ পড়ে नाम कारते आल्लर वास्तव में तर नाम मध्य मुन हारे आल्लर जेना आल्लर साथे सम्पर्क डिली पास वक्त सम्पर्क आल्ला जवाबदिहित सब किसु तमने सामने ना व्यक्ति की मानुषर क्षेत्रे गिया छुट तुच्छ स्वार्थे मानुष क्षति करते पारे? সত্যিকার দারদিলের ভিতরে নামাজ আসবে তার দ্বারা অন্যায় অপরাধ হবেই না আনিল ইন্না সালাত নামাজ মানুষদেরকে অশ্লীলতা আর অন্যায় থেকে কি করে নিবৃত করে রস হাদিসের ঘটনা আসছে যে এক লুক চুরি করে অন্য অন্যরা নালিশ দিছে যে ওই লোকে নামাজ পড়ে চুরি করে রসম বলছেন যে ও চিরেই তার নামাজ তাকে চুরি থেকে কি করবে ফিরিয়ে দিবে दुटा एकसाथे चलते परेना और जदि वास्तविक देखी जो कारो दोनों कर्म समान चलते से तुम्हें बुझते नमजे मध्य की आ गलतीबाद कबुल हर जो की शर्त नाम देखते तो देखा जाता से नाम पढ़ते हमें नाम देखी कसले जे शुद्ध नाम ना जे कोबाद कबुल हर जो कयटा शर्त तीनटे शर्त एक, तीन एक रिया मुुक्त होते এখলাসের সাথে হইতে হবে লুক দেখানোর জন্য সমাজের বাবার জন্য বা মানুষে কি বলবে এই জন্য হবে না জিনিসটা এখলাস না থাকলে বাহ্যিকভাবে যত বড় আমলেই দেখা যাক এর কোনো কি হবে না মূল্য হবে না দ্বিতীয়ত রসুল সাল্লিসের সূন্নত অনুযায়ী হতে হবে যে আমলেই করবে এটা কার শূন্যত অনুযায়ী হতে হবে রসুলের শূন্যত অনুযায়ী হতে হবে রসুলের তরিকা অনুযায়ী যদি না হয় শূন্যত অনুযায়ী যদি না হয় তাহলে এই আমল কি হবে না কবুল হবে না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 আমি তো আল্লাহর অনেক কি প্রিয় বন্দা হয়ে গেছি আমি তো একটা কিছু এই যে আমি তো একটা কিছু মনোভাব নিয়ে আসলো রজব নিয়ে আসলো অথবা আল্লাহ আমি তো তোমার অনেক কিছু করেছি আমি তো অনেকের চেয়ে ভালো অগ্রসর করতেছি তোমার জন্য এই যে একটা আল্লাহর প্রতি অনুগ্রহ করছি আমি আমার এই আবাদতের মাধ্যমে আল্লাহর উপকার হচ্ছে আসলামু তামু আলাই ইসলাম ওরা এসে আপনার কাছে এই কথা বলে যে তারা ইমান গ্রহণ করেছে আপনার প্রতি আহসান করেছে আপনি বলে দিন তারা যদি বাস্তবে ইমান এনে থাকে তাহলে আপনার প্রতি আহসান করেছে এই অনুভূতি তাদের হতো না কি হইতো যে আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করেছেন যে তাদেরকে ইমান তৌফিক দিয়েছেন যদি বাস্তবে কারো আমল কবুল হয় তার এই আমলের কারণে সে আল্লাহর অনুগ্রহের স্বীকার করবে যে আয় আল্লাহ তুমি তৌফিক দিছ এই কারণে হয়েছে কিন্তু আমার নষ্টের কারণে অনেক ত্রুটি তার মধ্যে হয়ে গেছে আমাকে দয়া করে এটার যে ত্রুটিগুলি গুলি হয়ে গেছে এই কারণে তুমি আমাকে ধৈর না ইলা এক পুরো একটা স্মরণ আসতেছেন আমার যে আল্লাহ রব্বল আলমিন এখানে বলতেছেন যে তারা নে আমল করার পরেও হাদিসের মধ্যে ব্যাখ্যা আসছে যে নে আমল করার পরেও তাদের দিল আতঙ্কিত যে আল্লাহর কাছে আমি যাবো আমল নিয়ে আল্লাহর দরবারের উপযোগী তো আমার আমল হয় নাই এই কারণে আতঙ্কিত সে গৌরবান্বিত বা ফখর তার ভিতরে আরেকজনকে তুচ্ছ জ্ঞান করা এই মনোভাব নাই তার মনোভাব হইল হায় আমি যে আমল করেছি আল্লাহর দরবারের হয়। হয়নি আমরা নামাজ আদায় করি সূন্নত পুরেই পূর্ণ জুনতের অনুসরণ হয় দিল নামাজের ভিতরে খুসু খুজু কি পরিমাণ থাকে খুশু খুজু নামাজের জন্য আত্মা নামাজ কবুল হওয়ার জন্য নামাজের মধ্যে খুসুখুজু হল কি আত্মা রুহ স্বরূপ নামাজের রূপ স্বরূপ একজন দুনিয়ার কোন ব্যক্তিকে যদি রূপ শূন্য একটা জানুয়ার হাদিয়া দেওয়া হয়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 আল্লাহ পাক যদি দয়া করে কবন করেন যে যত বড় উন্নত হা দিয়েই দেখ যত উন্নতই করুক আল্লাহর দরবারের উপযোগী আল্লাহ দরবার উপযুগী রসুল বলেছেন মা আবাদ আল্লাহ তোমার এবাদতের যথাযথ হক আমার দ্বারা আদায় কি হয় হয়নি যেখানে রসুলের কথা বলতেছেন যে কোন গুণা নাই আগে পরে সব গুণা মাফ তারপরও রাত্রি দ্বারায় থাকতে থাকতে পা ফুলে যায় তিনি বলতেছেন আপনার যথাযথ এবাদতে হক আমার দ্বারা কি হয় নাই আদায় হয়নি সেখানে আমরা কে নিজেরা কোন আমল করে এই চিন্তা করব যে হায় আমি একটা কিছু হয়ে গেছি কিছু করে ফেলেছি আরেকজনকে তুচ্ছ জ্ঞান করব অন্য দলকে ঘৃণা করব। আমার মধ্যে আরেকজনের প্রতি তুচ্ছতা আসবে আরেকজনের দুঃখ খুঁজে খুঁজে ফিরবো আমি আরেকজনের দুষ তালাশ করব। আমি কত ডুকু কি কোন অবস্থায় আছি আমার যে আমলগুলো আছে সেই অমলগুলো নিয়ে আল্লাহর দরবারে আমি দাঁড়াইতে পারবো আমাকে যদি বলা হয় এই আমলটা এইভাবে কেন করলা তুমি আরো সুন্দর করে কেন করলা না তোমাকে কিছু যোগ দেওয়া হয় না কি জব দেব না নামাজ যখন নাকি যথাযথ উন্নত হয়ে যায় তখন এই নামাজি তাকে অশ্লীলতা অন্যায় থেকে কি করে ফিরে রাখে নামাজের মধ্যে তা ফির আল্লাহ পাক রেখে দিয়েছেন এই বিষয়ে রেখতেমাম আমাদের হওয়া উচিত তাকে নসল্লা যে এই বিষয় দিয়ে গেছেন এইগুলোই।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 নামাজে রাজান হয়ে গেছে অন্যান্য কাজ এটার মধ্যে এখনো লিপ্ত বরকত হবে না এটা আসলেও বরকত হয় না আমরা এইভাবে চলতে চলতে এইভাবে ঝামেলায় পড়ে থাকতে হাবিজাবি খাইতে খাইতে মদ খাইতে খাইতে এখন মদে আমাদের কার মাতাল বানায় না বিষয়টা এমন হয়ে গেছে নতুন এটা খুব পবিত্র জিনিস না এটা নামাজের এস্তে মাম ছাড়া অন্য কাজের এস্তেমামের মাধ্যমে নিজেদেরকে মূল্যবান বানাইতে যে চেষ্টা করতেছি আমরা আসলে এমন এমনই বুঝতেছি না আসলে আসলে কিন্তু মানে ফলপ্রসূ কিছু হচ্ছে না দ্বিতীয় এবাদত গুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তাজকিয়ার বস্তু লোপাদান উপাদান হল কি নামাজ তৃতীয় উপাদান হল জাকাত হুজমিন আমি হিম সদাকতং তুতা হিরুহম তুজাকিহিম বিহা ও সল্লি আলহিম हे रसुल आनी तलका ग्रहण करुआ कर तुता हिरहुम तुजा की हिम विह जे आपने तलका ग्रहण कर तरदारा के पवित्र करबें नफ्स किसर माध्यमे सम्पद खरच करारमे संपद खरच्लापर प्रति मानुषे लोभ आसेना मानुषर दिलर भर कृपनता ढेले देवा मानी जेवन ना कि मानुषर दिल्न बदगुण गृपणता एट देमने सृष्टिगत भाई इटा की मानुष विच्छिन्न था मयला मानुषर भे मयलाकार करते আর পরিষ্কার হবে কিভাবে ময়লা পরিষ্কার করতে হইলে ঘষা দিতে হয় সাবান লাগাইতে হয় কাঁচতে হয় এটাকে আশ্রয়তে হয় আশ্রয়তে হয় না তে মানুষের দিলের অবস্থা এটাই যে দিলের ভিতরে মালের লুভ মালের প্রতি আগ্রহ বরং অন্যের মাল আত্মসাত করা এই ধরনের প্রবণতা গুলো আছে তো এটার থেকে মুক্ত হবে কিভাবে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 মানুষের নফসের মধ্যে এই সব কিছু ভরা কৃপনতা এই সব এই ধরনের বদগুণ গুলো ভরা এটাকে জ্বালাইতে হবে জ্বালানোর পদ্ধতি কি এটাও না। সালাতের মধ্যেও কষ্ট আছে ইন্ন নামাজ খুব কঠিন কাজ ইহ আলাল কিন্তু যারা আল্লাহকে ভয় পায় আল্লাহ আল্লাহ মুলা যাদের এই ধারণা এই একই যে আমাদের সাক্ষাৎ হবে আল্লাহ সামনে আল্লাহর কাছে আমার যেতে হবে তার জন্য নামাজ সহজ হয়ে যায় নতুবা কঠিন কাজ এটা নফ্সের জন্য খুব ভারী কাজ এটা নামাজগুলির মধ্যে বিশেষভাবে স্বাভাবিকভাবে নামাজগুলির মধ্যে নামাজের আলোচনা আবার একটু করতেছি নামাজের মধ্যে বিশেষ নফসের কেদমন ফরজ নামাজ কিন্তু আদায় করতেই হবে নতুবা তো ধ্বংসই নফল নামাজগুলির মধ্যে তাহাজ্জুদের নামাজ হইল সবচেয়ে বেশি কার্যকরী কিসের জন্য নফ্স কেদমানের জন্য কি করো তোমার জন্য অতিরিক্ত নামাজ আদায় করিয়া তাল্লাই লিহিয়া আসাদুত রাত্রির জাগরণ এটা নফসকে পদদলিত করা নফসকে মারানোর ক্ষেত্রে বেশি কার্যকরী আল্লাহ তালা বলছেন নকশটাকে দমানোর ক্ষেত্রে নকশাটাকে বসি গত রাখার ক্ষেত্রে বেশি কার্যকরী কোন নামাজটা লাইলে রাত্রি জাগরণ করে যে নামাজ পড়া হয় সেটা কোনটা তাহার এটা নকশকে ইয়ে করার জন্য বেশি বেশি কার্যকরী তা আল্লাহ তালা আমাদেরকে এই আমলটাকে ধরার তো দান করেন যাই হোক জাকাতের বিষয়টা বলছিলাম যে মাল খরচ করা এটা মানুষের কি নফসের চাহিদার পরিপন্থী যখন খরচ করে কষ্ট হয় কিন্তু এই কষ্টের মাধ্যমেই তার ভিতরে উদারতা শাখাওয়াতে গুলি আসতে থাকে পবিত্র হইতে থাকে সে এরপরে নফসের পবিত্র করার সবচেয়ে বড় উন্নত ব্যবস্থা যেটা এবং যেটার মধ্যে সচরাচর আমরা পড়ে আসি অহরহর যেটার মধ্যে আমরা লিপ্ত সেটা হল গুণা পরিত্যাকর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 খুব মারাত্মক ধরনের পরিত্যাগ করা এটা হল মানে তাজকে এই নফ্স যেটা সর্বক্ষণ নকসের সাথে কি প্রতিটা মুহূর্তে গুণার বিভিন্ন আসবাব সামনে এসে যায় তো গুণাকে পরিত্যাগ সবচেয়ে বড় মাধ্যম হল গুনার পরিবেশ পরিত্যাগ করা গুনা পরিত্যাগের সবচেয়ে বড় মাধ্যম কি গুণার পরিবেশ ত্যাগ করা ফদুলি ফি ইবাদিদুলি জন্নতিহান নফসুল মতুমা ইন্না রিকা ফদখুলি ফি ইবাদি হুলি জন্নতিহান নফসুল মতুমা ইন্না হে নফসে মতুমা ইন্না নফসে মতুমা ইন্না मने नफसर गुनागुण दिक दिए तीन प्रकार बला एक नफ्से मतुमा इन्ना जे नफ्स आल्लाके हुकुमकाम प्रशांति पुकुमकाम शांति पाए मानुष नफ्स के परिशुद्ध करते करतेम पर्य पचते पड़े तक आल्लर हुकुमकाम पालन करा तर मजादार होया जाए नाफरमानी तठिन हो जाए कष्टर हो जाए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 এমনি না আমরা তো পরি পরে খেয়াল করি না যার কারণে স্বাদও পাই না কিন্তু ওইভাবে কষ্ট করতে করতে করতে করতে সাদের অবস্থায় পৌঁছবে স্বাদ কাম্য না কিন্তু এর প্রতি স্বস্তি এসে যায় এমন একটা অবস্থা আল্লাপাক দিয়ে দেন ওলিমান খামা কম আরব্বিহি জান্নাতান যে আল্লাপাকের সামনে দণ্ড ইমান হওয়ার ভয় করে তার জন্য দুইটা জান্নাত তো অনেকে এই আয়তের অর্থ করছেন যে একটা জান্নাত হইল যে দুনিয়ার মধ্যেই একটা স্বাদ চেপাইতে থাকে আল্লাহ হুকুমের মধ্যে আল্লাহকে ভয় করা চলার মধ্যে এই একটা লাভ আছে নগদ একটু কষ্ট হয় কিন্তু নগদ কষ্টটা করার পরেই কি পাইছে স্বাদটা পাওয়া শুরু করে দেয় ইব্রাহিম আলী ইসলাম কি করছেন যতগুলো গুণা আছে নগদ একটা কি আসে স্বাদ নিয়ে একটা আকর্ষণ নিয়ে আসে এই আকর্ষণটা থেকে সে মুক্ত হইয়া গুণাটাকে সাইরা ভালো পরিবেশে যেতে পারলেই এই গুণার সাধ্য তার নষ্ট হয়ে গেল সামনে আরো শক্তি বেড়ে গেল তার নকশে এখন আরো সে কি করতে পারবে আরো বড় বড় ধরনের পদক্ষেপ নিতে পারবে আজমতা বেড়ে গেল আর এই গুণার দ্বারা আক্রান্ত হয়ে গেল তার দুর্বল হয়ে গেল নক্স সে আস্তে আস্তে পতনের দিকে যাচ্ছে গুনার তাকা কিন্তু সীমিত সময়ের জন্য এখন এই সীমিত সময়ের মধ্যে তুমি কি গুণার তাকা যাড়িয়া সারাদিনা না গুণার তাকা জাড়ার থেকে মুক্ত হইয়া এই দ্বারাকে বাদ দিয়া ন্যাকাজটা করে ফেলবা এই এক দুই সেকেন্ডের শুধু কি সিদ্ধান্ত নেওয়ার বিষয় এই এক দুই সেকেন্ড সিদ্ধান্ত যদি সে ভালোর পক্ষে নিয়ে নিতে পারে নফ্স আসতেছে শক্তিশালী হয়ে যেতেছে মুতমাইন্নার দিকে আর এখানে যদি পরাজিত হয়ে যায় আম্মার দিকে চলে যেতেছে নফ্স নফ্সে মতমা ইন্না হয়ে গেলে এই নফ্সে মুতমাইন্নারের সম্বোধন করে আল্লাহ তালা বলতেছেন ইয়া ইয়ে তো নফসুল মতমাইন্না হে নফ্সে মুতমাইন্না তোমার রবের দিকে তুমি কি হও দাবিত হও ফিরে যাও এই রব্বিকে রাজিয়াতাম মা রজয়া যে তুমিও সন্তুষ্ট আল্লাহর প্রতি আল্লাহ পাকো তোমার প্রতি কি সন্তুষ্ট ফাদু ফি ইবাদি আমার বন্দাদের অন্তর্ভুক্ত হও বদ জান্নাতি আর কোথায় প্রবেশ করো জান্নাতে প্রবেশ করো তাই ফাদু ফি ইবাদি এখানে অর্থ হল যে নেককারদের অন্তর্ভুক্ত তুমি হইয়া যাও তাহলে কোথায় চলে যাবে তুমি জান্নাতে চলে যাও এই জন্য নেক পরিবেশের মধ্যে চলে আসা বদ পরিবেশ ছেড়ে দেওয়া এটা গুণা থেকে মুক্ত হওয়ার জন্য বিশাল বড় একটা উপায় গুনায়া যে জড়ায় মানুষে পরিবেশের কারণে জন্য গুনাহের পরিবেশকে পরিত্যাগ করা গুনাহের হলো আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন গুনাহের পরিবেশ থেকেও যেন আমরা বাঁচতে পারি তো এই গুণাহ পরিত্যাগ করা এই গুণা যতগুলো গুণা আছে সবগুলি হল দিলের জন্য কি রোগ শরীরের জন্য যেমন নাকি বিভিন্ন ধরনের এই অখাদ্য কুখাদ্য এটা রুক সৃষ্টি করে এই গুণাগুলো শরীর মানুষের রুহের জন্য নকশের জন্য কি রোগ সৃষ্টি করে যত ধরনের গুণা আছে সবগুলি রুহটাকে তার দুর্বল করবে তার নকশাটাকে দুর্বল করবে তাকে আল্লাহ থেকে দূরে সরাই দেবে মা যতগুলো আছে মা আসির মধ্যে একটা মা আসি আছে বদনজরি কি বদনজরি যেটা সচরাচর আমাদের দেশে আমাদের মধ্যে পাওয়া যায় অনেক গুণা তো আছে এর মধ্যে একটা গুণা বদনজরি বদনজরি বুঝেন যেখানে আল্লাহ দৃষ্টি দেওয়া নিষেধ করছেন সেখানে কি দেওয়া দৃষ্টি দেওয়া হাদিসের মধ্যে আসছে আর নাজরু সাহমুম মিন সিহাম ইবলিস মাসমুম কুদৃষ্টি হইল ইবলিসের বিষাক্ত তীর কুদৃষ্টিটা কি ইবলিসের বিষাক্ত তীর বিষাক্ত তীর বুঝেন বিষাক্ত তীর হইল আগেকার দিনে তীরের যে সামনের একটা ইয়ে থাকে ফলা থাকে লুহার একটা ইয়া থাকে না এটাকে তারা বিশেষভাবে বিষ দিয়ে এটাকে ডুবায় বিষের মেদে ডুবায় আর শুকাইত এটাকে প্রক্রিয়া বিভিন্ন এমন ভাবে এটাকে ইয়া করত প্রক্রিয়া করত। যে এটা তীরের ফলায় লাগায় পরে কারো গায়ে যদি আঘাত করা হয় যদি কোন রকম শুধু তার শরীরে রক্তের সাথে এটা টাচ হইতে পারে তখন পুরা শরীর বিষাক্ত হয়ে সাথে সাথে কি হয়ে যায় মারা যায় টাচ পয়জন আছে না অনেক যে পয়জন শুধু শরীরে লাগলেই কি হয়ে যায় মারা যায় কোনো ধাক্কা লাগতে হয় না থাকতে হয় না চিটতে হয় না টাচ পয়জন আছে না ते तीर की नजरता जजर दे विषक्त नजरता एम एक आख नेखलि थी सी दी एक बेक तेर हे मेरे चश्मे जाना तीर भी तल्वारी आसले दृष्टिता इटा की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 যে দেখছে সেও ক্ষতিগ্রস্ত হয় তো বদনজরি এটা বিশাল বড় একটা বিষাক্ত জিনিস হ্যাঁ কতক্ষণ বদনজরিটা দেখলে কি হুক বা ইয়া তৃপ্তি হয়ে গেল না দেখার পরে এর অতিরিক্ত কোনো একটা মনে চায় দেখার পরে মনে চাইবে শুইতে শুধু হাত দিয়ে টাচ করলে শুইলে তৃপ্তি হয়ে যাবে না এর চেয়ে আরো বড় ধরনের কোন অন্যায়ের প্রতি প্রলুব্ধ হবে তখন মন তো গুনাহের ইয়া হল যে আরো বড় গুণের দিকে সে ডাকবে কিন্তু যদি সে এই একটা সেকেন্ড একটু দৃঢ়তা অবলম্বন করতে পারে হাজম করতে পারে যে সে দেখলই না মান তারা কাহা রোচনাম বলতেছেন যে এই বদনজরিটাকে পরিত্যাক করবে আবেদল তুহু ইমান আন তারে আমি বদলাই এমন ইমান দিব ইয়া যদি হালা কলবিহি যার মিষ্টতা যার স্বাদ মধুরতা তার দিলের ভিতরে সে অনুভব করবে নজর করলো না ফিরে আসলো তখনই তার একটা স্বাদ শুরু হয়ে যাবে ইমানের একটা স্বাদ তার শুরু হয়ে যাবে বদামলের দিকে তাকা যা যতই হোক যদি এটাকে আল্লাহর জন্য ছেড়ে দিতে পারে সাহিরা দেওয়ার পরবর্তী মুহূর্তেই তার শান্তিটা শুরু হয়ে যায় সুখটা কি হয়ে যায় শুরু হয়ে যায় স্বার্থে যত কষ্টই হোক না কেন নে কামলটা করা যত কঠিনই হোক না কেন কিন্তু কইরা ফেলতে পারলেই করতে গিয়ার যত কষ্টই হইতাছে কইরা ফেলতে পারলেই কি শান্তি এটার একটা মেসাল দিই মাছ কি দেয় বর্ষি ফেলে না বর্ষি পানির মধ্যে বর্ষির উপরে কিছু খাবার দেওয়া থাকে না মাছের জন্য না দেওয়া থাকে না এই যে মাছের জন্য টুপটা দেওয়া হল এটা কি মাছের জন্য আসলে এটা খাবার না তার জন্য এটা রোগ এটা খাবার বাহ্যিকভাবে দেখতে তো কি খাবার এখন যদি সে এটা খায় স্বাদ পাবে না পাবে না আর মুখ দিয়ে যখন ঘিলতেছে গলা দিয়ে যখন যাচ্ছে তখন কি পাইতেছে সে सद पाए पा कद पवार एख पे सेटर भरे चले गए गल की गुनागुलू जतगुलू आबग बुझतेमन भरे काटा वाला खबर ये कि वाला खबार काटा वाला, वाला खबार खेसे तो अटके से খাওয়ার সময়টাই স্বাদ পাইছে ঠিকই কিন্তু পরবর্তী মুহূর্ত থেকে তার বিপচ্ছ হয়ে গেছে এখন আর ছুটতে পারবে না সে খেয়েছে তা গেল আর যদি না খায়া একটু খবর করত কতক্ষণের স্বাদ নষ্ট হয়েছে তার এক সেকেন্ডের না এক সেকেন্ডের স্বাদ কি নষ্ট হয়েছে দিনের জন্য কি পায়া গেল সে দিনের জন্য কি পাওয়া গেল সে সুখ পাওয়া গেল একাদিসের মধ্যে আসছে হাসরের মাঠে এমন কিছু লোক আসবে যারা ফাতরতের জমানায় কামজুল হাদিস আসছে ফাতরের জমানা বলতে কোন নবীর সময়ের কোন দাওয়াত কি করে নাই তারা পায় নাই হাসরের মাঠে তাদেরকে ওঠানো হবে উঠানোর পরে এক ফেরেস্তা তাদের কাছে আসবে এসে তাদেরকে বলবে যে আল্লাহ রব্বুল আলামিন মানে তারা তো আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলবে যে আমরা কি চাই জান্নাত চাই জাহার্নাম থেকে কি চাই বাঁচিতে চাই তখন তাদেরকে বলা হবে যে তোমরা তো দুনিয়ার মধ্যে থাকলে কি করতা জান্নাতের কাজ করতাম না জাহান্নামের কাজ করতা সুতরাং জাহার যাও তারা অবশ্যই বলবে যে কি আমরা দুনিয়াতে থাকলে কিসের কাজই করতাম জান্নাতেরই কাজে করতাম কারণ তো সময় পার হয়ে গেছে বলতে তার কোনো সমস্যা নাই তখন তাদেরকে বলা হবে যে তোমরা যা বলতেছ তা ঠিক কিনা তারা বলতেছে হ্যাঁ ঠিক আমরা যদি সবজ সুযোগ পাইতাম তা আল্লাহ আল্লাহর হুকুম কি করতাম আমরা মানতাম তখন ফেরেশ বলবে যে ঠিক আছে আল্লাহ পাকের হুকুম হলো যে তোমরা নিজেদেরকে জাহান্নামে ফেলে দাও এই যে দেখো জাহান্নাম দগ দগে আগুন এখানে তোমরা সব ঝাপ দিয়ে পারো এটা হলো তোমাদের প্রতি কার হুকুম আল্লাহ পাকের হুকুম এই মাত্র তো বলছে যে দুনিয়ার মধ্যে যদি আল্লাহর হুকুম তারা পাইতো তাহলে কি করতো এমন করত এখন এই কথা বলার পরে এখন আল্লাহ পাকা থেকে কি শোনাই দেওয়া হয়েছে তাদেরকে হুকুম শোনাই দেওয়া হয়েছে জান্লাপাকের হুকুম হল যে তোমরা কি করো ঝার নামে ঝাপ দেও এই কথা শোনার পরে কিছু লোক ঝাপ দিবে জান্লাপাকের হুকুম তো আমার ঝাপ দিতে হবে ঝাপ দিয়ে দিবে এইভাবে তিনবার বলবে তৃতীয়বারও কিছু লোক ঝাপ দিবে আর কিছু লোক থেকে যাবে এই তৃতীয়বার বলা শেষ তখন ফ্রেশ কি করবে যারা ঝান্নামে ঝাপ দিছিল আসলে ঝাপ দেওয়ার সাথে সাথেই তারা কি করছে আল্লাহর রহমতের কুলে পৌঁছে গেছে ইব্রাহিম আলিসের আগুনের মতো আগুন তাদেরকে গিলে নাই বাহ্যিকভাবে দেখতে অন্যরা দেখছে আগুনে পড়ছে আসলে আগুনে তাদের কষ্ট দেয় নাই ওদেরকে নিয়ে আসবে আসা হবে জান্নাতের জন্য আর ওই যারা দাঁড়ায় আসিল এতক্ষণ ইতস্ত করতেছিল ওগুলো ঝান্নামে ফেলে দেওয়া দেখো চিরদিন থাকতে থাকো এক সেকেন্ডের জন্য যাইতে পারলাম না আর এক সেকেন্ড গেলেও তোমার কি হইত না শরীর কিন্তু জ্বলত না চিরদিন এখন থাকতে থাকো ঠিক দুনিয়ার মধ্যে আল্লাহ পাখির হুকুম আর নাফর গুলো এমনই আল্লাহর হুকুম পালন করা মানে কি নিজে সফলতা পাওয়া যাওয়া জান্নাত পাওয়া যাওয়া আর আল্লাহর হুকুমটাকে ছেড়ে দেওয়া এর অর্থ কি নিজের নিয়মটাকে সে ছেড়ে দিল জান্নাতটাকে সে ছেড়ে দিল জাহান নামটাকে সে বরণ করে চিরদিনের জন্য নফ্সের চাহিদাই কারটা করছে চিরদিন নফসের চাহিদার বিরুদ্ধে চলতে হবে তার জাহান নামে কি নফসের চাহিদা মতো চলবে তার কয়দিন নক্সের চাহিদা অনুযায়ী দুনিয়ার মধ্যে চলতেছে আর চিরদিন তার নক্সের চাহিদার বিরুদ্ধে জাহান নামের আগুনে চলবে আর যে দুনিয়ার মধ্যে নফ্সের বিরুদ্ধে চলছে খাহেসের বিরুদ্ধে চলছে আল্লাহর হুকুম অনুযায়ী কয়দিন খাহেস অনুযায়ী আল্লাহর হুকুমের অনুযায়ী চলতে হয়েছে তার জান্নাতের মধ্যে গেলে কি হবে মা হায় ও জান্নাতের মধ্যে তোমাদের মনে যা চাই তাই পাবে ওয়ালাকুম ফিহা মা তস্তাহি আংফুসুকুম তোমাদের জন্য তাই মিলবে যা তোমরা চাবে ওয়ালাকুম ফিহা মা তার যা তোমরা দাবি করবে সব তোমরা পাবে সেখানে চিরদিনের জন্য দাবি পালন হবে চিরদিনের জন্য সব চাহিদা মিটার ব্যবস্থা হবে শুধু কয়েকদিন এটাকে কন্ট্রোল করতে পারলে আর কয়েকদিন কন্ট্রোল করতে পারো নাই চিরদিনের জন্য এর বিরুদ্ধে তোমার চলতে হবে বাধ্য হবে তুমি জাহান্নামের আগুনে চলতে তখন নফসেরই চাহিদা যাবে কোথায় আসলে আল্লাহ পাক সৃষ্টি করছেন আল্লাহ পাক যে হুকুম আকামগুলো দিয়েছেন এটা নিয়ামত না এটা আজাব আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুম নিয়ামত এই জন্য আল্লাহ পাক কোরানে করিম নাজেল করে বিদানা বিদানাগুলি সুসম্পন্ন করে শেষ পর্যন্ত কি বলছেন আল্লাউম আকমাল তো আলাইকুম নিয়ায় মাতি ও রাজি তুর ও আত্মাম আল্লাউমা আকমাল তুল দিন এখন ও আতমাম তো আলাইকুম ন্যায় আজ তোমাদের জন্য তোমাদের দিনকে আমি কি করলাম পরিপূর্ণ করে দিলাম আর আমার নিয়ামত সুসম্পন্ন করলাম দিন এটা আল্লাহ পাখের নিয়ামত আল্লাহ পাখির হুকুম এগুলো আল্লাহ পাখের নিয়ামত আল্লাপাক যে জিনিসগুলি থেকে বিরত রাখতে চাইছেন আমাদেরকে নিবৃত থাকতে বলছেন সেটা আমাদের উপর অনুগ্রহ হিসেবে বলছেন কারণ এটা আমাদের জন্য ধ্বংসাত্মক ছিল ওইটা টুপ ছিল এর ভিতরে কি ছিল এই ধরনের বর্ষি ছিল প্রত্যেকটা জিনিসের একটা হাসিয়াত আছে আল্লাপাক বানাইছে না এটাকে ওই বিপদ হিসাবে আর হুকুমটাকে বানাইছেন নিয়ামত হিসাবে সুতরাং যে গুনাহের মধ্যে লিপ্ত হল সেই ওই বর্ষি গিলে ফেললো सामयिक सप पाइल चिरदीन विपदे पड़े गल लज्जाते मिली दायमी गई ये गुना की सजा राहते जिंदगी सामयिक सपल और कि हल चिरदीनर अशांति अस्थिरता पेसानी एसे गल यो गुणार नगद शस्ति स्वस्ती शेष तरह अस्वस्ती गुणागार की स्वस्ती तो था सबच बस अस्वस्ती थके गुणागारुरा क्या दीदी इन्नुल अल्लाहर सरण जार भरे स्वस्थ बेसि से तीस स्वस्ती जिकिर दिल द्वारा अंग प्रत्यंगर द्वारा काकर्मेर द्वारा अल्लाहर हुकुमे भरे थका इटा आल्लाक जिकिर आसलेज के नफ्स नफ्स पवित्रतार প্রধান উপাদান গুলো কি শরীয়তের বিধানগুলো। গুলো সালাদ জাকাত এসব গুলো কি গুনা পরিত্যাগ করা আল্লাহ পাকের কাছে দোয়া করা এটাও একটা উপাদান রসাম নিজে দোয়া করতেন আল্লাহ আং তাকাই রুমানা আয় আল্লাহ তুমি কি করো हमार नश् तक विषय गलो दान करो नश्के तुम पवित्र कर दो तुम हलो श्रेष्ठ पवित्रकारी निजे ऊपर निजे भरोसाशील ना हवा आल्लर का दुआलह तुम्हें कि पवित्र ও আমার নিজের কোন ক্ষমতা নাই লা হাওলা কোন অবাদতের ক্ষমতাও নাই কোন গুণাপুরিতে ক্ষমতা নাই যদি তুমি কিনা দাও তাও ফির না দাও এই জন্য আল্লাহ কি থাকা সর্বদা এই বিনয়ী থাকা এই করজুর নিবেদন করা এই সর্বদা এই কান্নাকাটির মধ্যে থাকা যে আল্লাহ তুমি আমার নক্টটাকে কি করে দাও পবিত্র করে দাও আল্লাহ যদি পবিত্র না করে পবিত্র হওয়ার কোন ব্যবস্থা আছে এই জন্য কান্নাকাটিকে একটা অভ্যাস অভ্যাস বানানো সাধারণত আমরা দোয়া এটা মনে করি কি হাত উঠাইয়া কিছু চেহারাটাকে মুছে দেওয়া এটার নাম দোয়া আসলে এটার নাম দোয়া লাখবালুল্লাহমিনেয়াল করে এসে দোয়া করলো না এটা কি কমন করবেন আল্লাপা দিল দিয়া হ্যাঁ হাত উঠানো এটাও মুস্তাহাব নির্জনে নিবৃতে রাত্রে যখন আল্লাহর কাছে উঠবে তখন হাত উঠে আল্লাহর কাছে কি দিবে কান্না দিবে এটা হল দোয়া তখন আল্লাহ কাছে এইগুলো চায় আনিবে যখন আল্লাহ সব দিতেছেন দিতে থাকেন একেবারে ব্যাপক হারে দিতে থাকেন পাইকারি ভাবে এই আমল হলো হল নবিত্রতা করার বিষয় সবচেয়ে বেশি পবিত্র হয় কোরআন করিমের মধ্যে একটা আমল আছে বাহ্যিকভাবে আমরা বুঝতে পারবো এটা আবুমাজিনুফিল্লাহি যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের আমলকে পাক নষ্ট করবেন না আল্লাহ তাদেরকে করবেন এবং তাদের দিলকে পরিশুদ্ধ করে দিবেন দিল পরিশুদ্ধ করার গ্যারান্টি আল্লাহ পাক দিয়ে দিছেন কোন আমলটার মধ্যে যারা আল্লাহর পথে কি হবে নিহত হবে शेष तो गुना दिल परिष्कार पथा एम एक पथ जथर मध्य आल्ला तला कि दें सब परिष्कार दें এটা তো হল চূড়ান্ত পর্যায়ে আর ই পথে থাকা অবস্থায় কুতিলুর মধ্যে যারা নিহত হয়েছে তারা অন্তর্ভুক্ত যারা কতলে অংশগ্রহণ করছে এখনো নিহত হয় নাই তারাও কি এর অন্তর্ভুক্ত কিন্তু যারা নিহত হয়েছে মর্যাদা তাদের বেশি না এই জন্য তাদেরকে উল্লেখ করা হয়েছে আর যাদের অন্যরা তাদের সাথে স্বাভাবিক ভাবেই কি আছে অন্ন কেরাতের মধ্যে আছে ওয়াল্লা কতালুফিসি যারা আল্লাহর পথে যুদ্ধ করেছে ফলাই আলহম আল্লাহ তালা তাদের আমল কি করবেন না নষ্ট করবেন না সাইহাদিহিম আল্লাহ তালা তাদের হৃদয়ত দেবেন্লহম তাদেরকে আল্লাহ তালা কি করবেন দিলকে তাদের আল্লাহ তালা করে দেবেন তাদের দিল সংশোধন করে দেবেন তো দিল সংশোধনের একটা বড় ক্ষেত্র কোনটা যুদ্ধের ময়দান কিছের ময়দান যুদ্ধের ময়দান আচ্ছা যুদ্ধের ময়দান উপরে দিয়া গুলি আসতেছে যেই কোনো মুহূর্তে তার গায়ে গুলি লাগবে যে কোনো সময় তারাতে সে নিহত হইতে পারে এই সময় গাইরুল্লার কল্পনা তার ভিতরে থাকবে এখন যদি সে নামাজ দা তার নামাজ দেওয়া কেমন হবে যেই ব্যক্তি জান দিয়ে দিতেছে আল্লাহর জন্য সে মাল ক্ষেত্রে কতটুকু অগ্রসর হবে বলেন কতটুকু অগ্রসর হবে এই কিতালের ভিতরে যেই ব্যক্তি নিজেকে রাখবে তার তাও হিদ তার সালাদ তার জাকাত সবগুলো আমল এমন প্রাণবন্ত হবে এমন তাজা হবে এমন শক্তিশালী হবে যে এটা অন্য কোন ক্ষেত্রে কল্পনা করা যায় না এই ক্ষেত্রে তার আমলগুলো যেই পরিমাণ শক্তিশালী থাকবে এর চেয়ে বেশি শক্তিশালী আর কারো আমল থাকবে না একটু নমনা বলি যে আল্লাহর দিনের জন্য যান দিয়ে দিতে প্রস্তুত হাতে তার অস্ত্র সে অন্যাই নির্দেশ দুনিয়ার কারো মানবে সে অন্যায় নির্দেশ যদি তাকে পালন করাইতে গিয়া তাকে মেরে ফেলে সে তো ময়েরা যাইতেই রাজি আছে তাহলে তাকে কে কেহ নিজের অন্যায় নির্দেশ পালন করাইতে পারবে তাহলে সবচেয়ে বেশি তাও সেইদের অধিকারী কে হল এই ব্যক্তি না আর যে নিজেরা বাঁচাই রাখতে চায় জান দিতে এখনো কি নাই রাজি নাই তার অনেক অন্যায় নির্দেশ পালন করতে হয় না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 কাদেরকে ধমক দিছে আফগানিস্তানের তালিবান ধমক দিছে যে ওসামিনে আমাদের হাতে কি করো দিয়া দেয়া তা হাদিসে আসছে মুসলিম শরীফের মুসলমান হল মুসলমানের ভাই সে তাকে অপমান করতে পারে না আরেকজনের কাছে তাকে অর্পণ করতে পারে না মুসলিম আহুল মুসলিমে লাহু ওলা ইউসলিমুহু ওলাহু মুসলমান মুসলমানের ভাই তাকে অপমান করতে পারে না সে নিজে তাকে অপরের হাতে অর্পণও করতে পারে না তাকে কি করতে পারে না অপমান রস করতে পারে না একটা আল্লাহ পাকের হুকুম ধরেন এখন তারা বাহ্যিকভাবে পারত না লাদেনকে আমেরিকার হাতে তুলে দিতে তাদের মেয়র তাদের মন্ত্রীগিরি তাদের সচিবগিরি তাদের সব গিরি রাখত ধৈর্য বাহ্যিকভাবে পারত না কিন্তু পারত কিন্তু হুকুম লঙ্ঘন হয়তো কার আল্লাহ শয়তানি কি বলতো যে সারা পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা নাই এমন কোন ব্যক্তি নাই এমন কোন ভূখণ্ড নাই এমন কোন দল নাই যারা শুধু আল্লাহকেই মানে আমেরিকাকে বাদ দিয়া মানে আল্লাহকে বাকি আমেরিকা কি কি করিয়া মেন্যামাই না নামাজ তল্লাহ দি করে রোজা তল্লাহর জেনে রাখে হজতাল্লার জন্যে করে বাকি কার হুকুম মাইনা মান না আমেরিকার হুকুম মেন্যামিনা তার বিরুদ্ধে না গিয়া যেগুলি তার বিরুদ্ধে যাবে সেগুলি বাদ দিয়া আল্লাহর হুকুম গুলি পালন করে সারা পৃথিবীর অবস্থাটা না যে অনেকেই আল্লাহর আবাদত করে আল্লাহর হুকুম মানে আল্লাহকেও মানে কিন্তু কোন পর্যায়ে পর্যন্ত মানে যে পর্যায়ে পর্যন্ত দুনিয়ার তাহুদ দুনিয়ার আল্লাহর নাফরমান গুলির বিরোধিতা না হয় তাদের সাথে সংঘর্ষ হয় তাদের দ্বারা বিপদের সম্ভাবনা না থাকে যে পর্যায়ে এসে তাদের সাথে বিপদের সম্ভাবনা থাকে তাদের পক্ষ থেকে সেই পর্যায়ের হুকুমগুলি কি দিয়া দেয় বাদ দিয়ে দেয়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 কেন পারতেছে নিজেকে বাঁচায় রাখার জন্য সে যদি বলতো যে আমি মরে গেলে যাব আমি রিমান্ডে খাইলে খাবো আমি বন্দি হলে হব কোনো কিছুকে পরোয়া করি না আমার জানও চলে যাক আমার কোনো সমস্যা নাই আমি আল্লাহর কেই মানছি এর সাথে আমি কাউকে চুল পরিমাণ আর মানবো না তার হুকুমের সাথে সাংঘর্ষিক ভাবে শুধু জান দিতে প্রস্তুত থাকলে সেই পারবে এই অবস্থাটা করতে আর যে প্রস্তুত থাকবে না সে পারবে না এই তাও সেই তার ভিতরে আনতে পারবে না কারণ তার দুনিয়ার স্বার্থ রক্ষা করতে হবে তাইলে তাও সেই দোকালে কার ভিতরে আসবে কেতালে যে আছে। সালা তো সেইভাবে আদাই হবে কার ভিতরে ওইখানে যে নামাজ করবে সে নামাজ কেমন হবে বাস্তবে যারা ওই নামাজ পড়ে তারা যা যায় দেখেন ওই তারা ওই পটটাকে বেছে আফগানিস্তান আফগানিস্তানওয়ালারা যার কারণে কাউকে আর তাদের কি করতে হয় না মানতে হয়নি না মানার তারা বাহ্যিক তাদের ক্ষতি হয়নি তাদের ক্ষমতাটা চলে যায়নি কিন্তু পুরা দুনিয়া দিকে আর আল্লাহর হুকুম দিকে কোনটা করো আল্লাহর হুকুম পালন করার দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে না লাভবান হয়েছে আরে আসল ক্ষতি এবং লাভ প্রকাশ জায়গা কি দুনিয়া না আখেরাত আখেরাত আসল প্রকাশের জায়গা আখেরাত কিন্তু বাস্তব দুনিয়ার মধ্যে এই বারো বছর পর ২০০১ হাজার আক্রমণ করে নাই আমেরিকা বারো বছর পর আমরা কি দেখতেছি যে আল্লাহর হুকুম পালন করার দ্বারা তাদের দুনিয়াতেও লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এই সুপার পাওয়ারকে ধ্বংস করে দিল না দিল না তারা দিছে না দেয় নাই এই সুপার পাওয়ার ধ্বংসের দ্বারা প্রান্তে হয়ে উপনীত হয়ে গেছে তার খালি হুমরি খায়া পরাটা বাকি রয়ে গেছে এখন ভিতরে দিয়া সব কি হয়ে গেছে সে অন্তঃসার শূন্য হয়ে গেছে আল্লাহ জাহিরি বাও বাহ্যিকভাবেও দুনিয়ার মধ্য একত আল্লাহর হুকুম সারে নাই তারা আর বাহ্যিক বাবা দেখাইছে যে আল্লাহর হুকুম না সারলে আল্লাহ তালা আগুনে ফেলাই দেন একেবারে আগুনে পীড়া ফেলেন না আগুনে ফেলে দেন ঠিক দুনিয়ার মানুষে দেখতে থাকে যে কোথায় পরে আছে আগুনে পড়ে আছে কিন্তু সে আগুনে কি হয় না জলে না ভাই বিষয়টা এমনই যে আসলে আল্লাহর নাফর মানিটাকে পরিত্যাগ করা বাহ্যিকভাবে আল্লাহর হুকুমের ভিতরে থাকা বাহ্যিকভাবে যদিও দেখতে দেখা যায় এটা বিশাল বিপদ বিশাল আগুন ইব্রাহিম আগুনে পড়ে নাই কিন্তু আসলে এটা আগুন না এটা হল কি শান্তি এর চেয়ে শান্তি আর কোনো কিছুর মধ্যে নাই সন্তানকে জবাই করে দেওয়া বাহ্যিকভাবে দেখা যায় যে জবাই করে দিচ্ছে নিজের যান কুরবান করে দিচ্ছে নিজের সম্মান কোরবান করে দিচ্ছে নিজের ভবিষ্যৎ একটা সিলেটার কুরবান করে দিতেছে কয়ে আমার সন্তান এটা নষ্ট হয়ে গেছে গা এটা এই মূল্ গ খপরে পড়ে গেছে গা এটা জঙ্গি হয়ে গেছে সন্ত্রাসী হয়ে গেছে এটার জীবন ধ্বংস হয়ে গেছে থাকা এটার ফিউচার নষ্ট হয়ে গেছে গা এটা কি হইতো সচিব হইত মন্ত্রী হইত ঘুষ খাইত সুদ খাইত কত কুটি কুটি এক কলমের খোঁচাই কি করত সে টাকা উপার্জন করে ফেলত এখন কিছুই হেল না সে তার জীবনটাকে কি করে দিল ধ্বংস করে দিল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 কত কোটি মানুষের সম্পদ নষ্ট করছে এটার মধ্যে হক ছিল না পনেরো কোটি মানুষের হাসরের মাঠে পনেরো কোটি মানুষে তার গুণা ওই লুকের ঘরে চাপাবে না আর চাপাবে কি চাপাবে না আর পনেরো কোটি মানুষের গুণার চেয়ে আরো মারাত্মক অপরাধ আল্লাহ না ফরমানি হয় নাই তা আল্লাহ না ফরমানি পনেরো কোটি মানুষে নিজেদের গুণা চাপাইলে যা হয়তো আল্লাহ না ফরমানি করার কারণে এত বেশি সে পাপের অধিকারী হয়েছে এর চে কাজ তার আল্লাহর সেই অবস্থায় হাসুরের মাটি উঠল। এটা ভালো না একজনের দুনিয়ার মধ্যে গরিব গরিব থাইকা মানুষের কিছু জানলো জন্য না কোন রকম হামাগুড়ি দিয়ে গিয়ে হাসুরের মাটি উঠলো সেখানে আর তার কোনো ঝামেলা নাই কোনটা ভালো কোনটা ভালো তাহলে কার নষ্ট আল্লাহ আমাদেরকে বিষয়গুলি উপলব্ধি করার এবং এগুলির উপর আমল করার তৌফিক দান করেন আল্লাহ তাহলে আমার জন্য বিষয়গুলিকে কবল করেন যেন সঠিকভাবে আমল করতে পারে সুফহানুল্লাহ সুবাহানুবাহান